السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اذا قمتم الى الصلاه فاغسلوا وجوهكم ওয়া দিয়াকুম ইল আল মারা ওয়াহুল দর্শক মন্ডলী সর্বপ্রথমেই আমি আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুস্বাস্থ্য কামনায় পবিত্রতা অর্জন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সুস্বাস্থ্য আমরা প্রত্যেকেই কামনা করি এবং আল্লাহ সুবহানা হা তালার যে বিধান এমনভাবে তিনি তৈরি করেছেন যে সেই বিধানের মাধ্যমে যদি আমরা এই পবিত্রতা অর্জন করি তাহলে আমরা দেখব আমাদের স্বাস্থ্য অনেক ক্ষেত্রেই সুস্থ থাকবে সব সময় মানুষ চায় যে কি করে সে সুস্বাস্থ্যে जीवन जापन करते पर शर सुब्लाहानला मानस के स्वास्थ्य दिए एट आल्लाबहानाहरार अशेष नियम आल्लाबहान हा तला प्रशंसा करी आलहमदुल्लाह सुबहान हुआ तला एम कतगुल सिसटेम व पद्धतर कथा जे से सम व पद्धतिगल जदि आप प्रतिनियत বাস্তবায়ন করি তাহলে আমরা দেখব যে আমাদের শরীর অনেক ক্ষেত্রেই সুস্থতা ফিরে পাবে যদি কোনো মানুষ কোনো একটা জিনিস আবিষ্কার করে এবং সেই আবিষ্কৃত জিনিস বা বস্তু স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারবে তার জন্য নিয়ম বিধি সে তৈরি করে অনেক রকমের কৌশল বুদ্ধি কাজে লাগিয়ে সে সবসময় চায় যে তার আবিষ্কৃত যন্ত্র যেন সঠিকভাবে কাজ করে আল্লাহ শুভানা হওয়া তালা যে আমাদেরকে সৃষ্টি করেছেন তাহলে নিশ্চয়ই আল্লাহ শুভানা হওয়া তালাও চান যে মানুষের এই শরীর যাতে স্বাভাবিক থাকে সুস্থ থাকে তার জন্য আল্লাহ এমন সুন্দর ব্যবস্থা করেছেন এবং এমন কতগুলো কাজ আমরা দিনে করব যে সেই কাজগুলোর মাধ্যমে আমরা আমাদের শরীরকে সুস্থ রাখার একটা সুযোগ লাভ করতে পারব এবং সেই কাজের মাধ্যমে আল্লাহ সুবাহালার যে একটা বিধান একটা ফরজ কম্পালসারি অপরিহার্য প্রত্যেক মুসলমানের জন্য সেটাও যেমন একদিকে আদায় করা হয়ে যাবে তার পাশাপাশি আমাদের সেই শরীরের সুস্থতা সেটাও আমরা ফিরে পাব। তাহলে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সেই আল্লাহ সুবাহনাহালার বিধানকে পালন করে এই পবিত্রতা অর্জনের মাধ্যমে আমাদের শরীরের এই সুস্থতা যাদের বজায় রাখতে পারি এই পবিত্রতা এমনি একটা বিষয় এবং মুসলিমরা সারা পৃথিবীতে ভেরি হাইজেনিক পিপল অর্থাৎ মুসলিমদের সবসময় একটা পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা উচিত এই প্রসঙ্গে রসুল্লাহ সাল্লি হাসালামের সেই হাদিসের মধ্যেও আছে যে ক্লিননেস অ্যান্ড পিউরিফিকেশন ইজ দ্য পার্ট অফ ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ তাহলে এই পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতাকে যখন ইমানের অঙ্গ বলে অভিহিত করা হয়েছে তাহলে এই একটা বাক্যের মাধ্যমে আমরা অনেক কিছু তাৎপর্য উপলব্ধি করতে পারি যে এই পবিত্রতাকে পরিষ্কার পরিচ্ছন্নতাকে ইমানের সাথে তুলনা করা হয়েছে ইমানের একটা পাঠ বলে অভিহিত করা হয়েছে আর ইমান বলতে আমরা জানি যে আল্লাহ সুবানহ তাল্লার প্রতি দৃঢ় বিশ্বাস এবার সেই আল্লাহর প্রতি যদি আমাদের প্রকৃত ইমান হয়ে যায় তাহলে নিশ্চয়ই আল্লাহ সুবানহ তালার যে বিধান রয়েছে সেই পবিত্রতা যে অনেকগুলো প্রেক্ষাপট রয়েছে সেই পবিত্রতাকে আমরা যদি বিশ্বাস করে নিই আমাদের ইমান অন্তরের মধ্যে থাকে তাহলে আমরা অবশ্যই সময় নিজেকে পাক পবিত্র রাখার চেষ্টা করব। এবং শৈতান যে সবসময় মানুষকে অপবিত্রতার পথে পরিচালিত করে এবং মানুষকে যাতে সেই অপবিত্র অবস্থায় এই পৃথিবীতে জীবন যাপন করে তার যে একটা চেষ্টা শয়তান সবসময় করতে থাকে তাহলে আমাদের যদি প্রকৃত ইমান আমাদের থাকে আমরা ইনশাল্লাহ সবসময় সেই পবিত্রতার জীবনযাপন পরিষ্কার পরিচ্ছন্নতার জীবনযাপন অবলম্বন করতে পারবো আল্লাহ সুফানব তালার সবচাইতে বড়ো নিয়ামত আমাদের এই সুস্বাস্থ্য তাহলে এই যে সুস্বাস্থ্য কথাটা যখন আসছে তখন এখানে চিকিৎসা বিজ্ঞান এই স্বাস্থ্যের ব্যাপারে স্বাস্থ্য যাতে মানুষের সঠিকভাবে থাকে হেলদি স্বাস্থ্যবান জীবনযাপন হয় তার জন্য অনেকগুলো বৈশিষ্ট্য বা নিয়মবিধির কথা বলে চিকিৎসা বিজ্ঞান তো আল্লাহ সুবাহ আলা এমন বিধান আমাদের জন্য দিয়েছেন যে সেটা দৈনন্দিন যদি আমরা পালন করি তাহলে আমরা দেখব সেখান থেকে অনেক স্বাস্থ্যের আমাদের উপকার রয়েছে প্রথমেই আমরা আল্লা সুবাহ আহ্বা তালার সবচাইতে বড় নিয়ামত বলা যেতে পারে একদিকে যেমন সবচাইতে বড় নিয়ামত আর একদিকে সবচাইতে উত্তম ইবাদত সেই বিধান সেই আসমানে সেই মিরাজের ঘটনায় অবতীর্ণ করা হয়েছিল মিরাজে সেই বিধানকে আল্লাহ সুবানাহালা ফরজ করেছিলেন আল্লাহ সুবাহ এই মানুষের জন্য যে নামাজের সিস্টেম বা পদ্ধতি আরবিতে যেটাকে সালাহ বলা হয় তাহলে এই সালাহ নামাজের পূর্বে যে আমরা পবিত্রতা অর্জন করার জন্য অজু করি এই অজুর মাধ্যমে যে একটা পবিত্রতা অর্জন হয় এবং সেটা যে কতটা মানে সাইন্টিফিক এবং এই স্বাস্থ্যের জন্য কত উপকার সেটাই আমরা এবার এই আলোচনার মধ্যে নিয়ে আসবো আল্লাহ সুফায়না হাত তালা এই নামাজের প্রসঙ্গে আমরা যারা এখনও এই নামাজকে গুরুত্ব দি না এবার যদি আমি নামাজ পড়ি তবেই তো আমাকে নামাজের জন্য শর্ত হচ্ছে প্রথম শর্ত হচ্ছে অজু অজু যদি আমরা না করি তাহলে নামাজ কমপ্লিটই হবে না সেই নামাজই গ্রহণ হবে না তাহলে আমরা যদি প্রতি প্রতিনিয়ত অজু করি অজু করে নামাজ পড়ি তাহলে আমাদের কতগুলো উপকার আছে সেগুলোই আমরা আমাদের আলোচনার মধ্যে নিয়ে আসবো সুতরাং যারা আমরা এখনও এই নামাজ সম্পর্কে গাফেল হয়ে থাকি তাদের উদ্দেশ্যে আমরা সেই ঘটনা একটু স্মরণ করিয়ে দিতে চাই তাহলে যারা আমরা এখনও এই নামাজকে অবজ্ঞা করি তারা যদি আমরা চাই যে আমাদের স্বাস্থ্যের উপকার বা আমরা সুস্থ স্বাভাবিক যাপন করতে তাহলে আমরা এক আল্লাহর বিধান পালনের পাশাপাশি রসুল্লাহ সাল্লাহু আসালামকে সেখান থেকে ফিরে আসার পর মুসা আলী সাল্লা আসাল্লামের সাথে দেখা হয়েছিল তিনি বলেছিলেন যে তোমার উম্মাদ সেই পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়তে অসমর্থ হবে তারা পারবে না তাদের পক্ষে বোঝা হয়ে যাবে তখন রসুল্লা সাল্লিম আল্লাহ সুবাহা করেছিলেন এটা করতে গিয়ে শেষ পর্যন্ত এবং বলেছেন যে যদি মুসলমানরা এই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে সেই পঞ্চাশ ওয়াক্ত নামাজের স্বভাব পাবে আলহামদুলিল্লাহ তাহলে এই যে নামাজের একটা ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড আল্লাহ সুবাহাল্লাহ কোরআন মাজিদের মধ্যে বর্ণনা করেছেন এবার এই পাঁচ ওয়াক্ত নামাজ যদি আমরা পড়ি তাহলে আমাদের সেই পাঁচবার উজু করতে হয় কোরআন মসজিদে আল্লাহ সুফানাহ আলা এই পাঁচ ওয়াক্ত নামাজের কথা বিভিন্ন আয়াতে এই টাইম টেবিল অর্থাৎ সময় সেগুলো কোরআন শরীফে বর্ণনা করেছেন সুরাহুদ সুরা নম্বর এগারো আয়ত নম্বর একশো চোদ্দো সুরা বান ইসরায়েল সুরা নম্বর সতেরো আয়েত নম্বর আটাত্তর এবং উনআশি সুরা তাহা সুরা নম্বর কুড়ি আয়ত নম্বর একশো ত্রিশ সুরা রুম সুরা নম্বর ত্রিশ আয়ত নম্বর সতেরো এবং আঠারো সুরা মুমিন, সুরা নম্বর চল্লিশ আয়ত নম্বর পঞ্চাশ সুরা কাফ সুরা নম্বর পঞ্চাশ আয়ত নম্বর উনচল্লিশ এবং চল্লিশ সুরা তুর সুরা নম্বর বাহান্ন আয়ত নাম্বার আটচল্লিশ এবং ঊনপঞ্চাশ এইভাবে আল্লাহ সুবাহান তালা কোরআন মজিদের মধ্যে বিভিন্ন সুরায় এই নামাজের যে সময় সূচি নির্ধারণ করে দিয়েছেন সুরা মুজাম্মিল সুরা নম্বর তিয়াত্তর আয়ত নাম্বার এক দুই এবং সুরা দাহার সুরা নাম্বার ছিয়াত্তর আয়াত নাম্বার পঁচিশ এবং ২৬ এই সমস্ত আয়াতগুলোতে আল্লাহ সুবাহের যে সময়সূচি টাইম টেবিল সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন আমরা অবশ্যই চেষ্টা করব এই সমস্ত আয়াতগুলো কোরআন মাজিদ থেকে পড়ে জেনে নেওয়ার এবং যারা আমরা এখনও সেই বেনামাজির জীবনযাপন করছি নামাজকে অবহেলা করছি তা আমরা অবশ্যই এই আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করবো আবার বিস্তারিত আলোচনা করব তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে পর ইনশালামিম কি অসিরাত করেছে মানব জাতির জন্য দিন ইসলামের মূল নির্দেশন গুলো কি কি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 पवित्र विशुद्ध जीवन जापन कर दिए निर्देशना जानते हम देख कुरानी बृहस्पतिवार सन्ध्या साढ़े छ पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीट टी बांगल्बा চলছে এক জোয়ারের প্রচন্ড ঝরে লামের সুন্না ই সরুপথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয়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 প্রতি বৃহস্পতিবার সহযোগিতা করবেন আল্লাহর ওই ব্যক্তি জাহান নামে যাবে না কখনো যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে শেখ আব্দুর রাজা কেউ যদি দিনের একটা অংশ আল্লাহর রাস্তায় পাহারা দেয়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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আমরা ফিরে এলাম বিরতির পরে আলোচনা করছিলাম যে আল্লাহ সুবাহনাহা তালা আমাদের জন্য এই পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন এবার এই পাঁচ ওয়াক্ত নামাজ যদি আমরা পড়ি তাহলে আমাদের সেই পাঁচবার উজু করতে হয় কোরআন মসজিদে আল্লাহ সুফানহালা এই পাঁচ ওয়াক্ত নামাজের কথা বিভিন্ন আয়াতে এই টাইম টেবিল অর্থাৎ সময় সেগুলো কোরআন শরীফে বর্ণনা করেছেন সুরা হুদ সুরা নম্বর এগারো আয়ত নম্বর একশো চোদ্দো সুরা বান ইসরাহিল সুরা নম্বর সতেরো এবং উনআশি সুরা তাহা সুরা নম্বর কুড়ি আয়ত নম্বর একশো সুরা রুম সুরা নম্বর ত্রিশ এবং ১৮, সুরা মুমিন, সুরা নম্বর চল্লিশ আয়ত সুরা কাফ সুরা নম্বর পঞ্চাশ এবং চল্লিশ সুরা তুর সুরা নম্বর বাহান্ন আয়ত নাম্বার আটচল্লিশ এবং ঊনপঞ্চাশ এইভাবে আল্লাহ সুবাহানা কোরআন মজিদের মধ্যে বিভিন্ন সুরায় এই নামাজের যে সময়সূচি নির্ধারণ করে দিয়েছেন সুরা মুজাম্মিল সুরা নম্বর তিয়াত্তর আয়ত নম্বর এক দুই এবং সুরা দাহার সুরা নম্বর ছিয়াত্তর আয়ত নম্বর পঁচিশ এবং ২৬ এই সমস্ত আয়াতগুলোতে আল্লাহ সুবাহানা নামাজের যে সময়সূচি টাইম টেবিল সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন আমরা অবশ্যই চেষ্টা করব এই সমস্ত আয়াতগুলো কোরআন মাজিদ দেখে পড়ে জেনে নেওয়ার এবং যারা আমরা এখনও সেই বেনামাজির জীবনযাপন করছি নামাজকে অবহেলা করছি তা আমরা অবশ্যই এই আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করবো আমরা আগেই বলেছি যে নামাজ রসুল্লাহ সাল্লিবাসাল্লামের হাদিসের মধ্যে এসছে যে বেইনাল আবদি অবাইনাল কুফরে তারা কসসাল বিশ্বাসী এবং অবিশ্বাসীদের মধ্যে পার্থক্য হচ্ছে এই নামাজ অর্থাৎ একজন মুসলিম এবং অমুসলিমদের মধ্যে পার্থক্যের যে দাঁড়ি পাল্লা সেটাই হচ্ছে এই নামাজ এই নামাজের মাধ্যমে একজন মুসলিমকে এবং অমুসলিমকে আমরা পার্থক্য করতে পারি এই নামাজের যে সিস্টেম কিভাবে আমরা নামাজ পড়বো কোন দিকে মুখ করে নামাজ পড়বো সেটাও কোরআন মাজিদে বলা হচ্ছে সুরা বাকারা সুরা নম্বর দুই আয় নম্বর একশো থেকে একশো পর্যন্ত এবং সুরা বাকারা সুরা নম্বর ২ আয় নম্বর দুশো সেখানে আমরা নামাজে কিভাবে দাঁড়াবো সেটার কথাও বলা হয়েছে আল্লাহ সুফানাহা তালা এই নামাজের যে কম্পালসারি সেটা তো বলেছেন এবং নামাজের জন্য কিছু ভ্রমণে বা কোন রোগাক্রান্ত অবস্থায় যদি থাকি তাহলে আল্লাহ সুফানা হাত তালা সুরা নেশা সুরা নম্বর চার আয়ত নাম্বার একশো এক একশো দুই এবং একশো তিন এই সমস্ত আয়াতগুলোতে আমরা সফরে যদি থাকি আমরা রোগাক্রান্ত অবস্থায় থাকি তাহলে আমরা কিভাবে নামাজ পড়বো যদি যুদ্ধের ময়দানেও থাকি তাহলে সেখানেও কী করে আমরা নামাজ পড়ব সেটা বলা হয়েছে এবার নামাজ যদি আমরা না পড়ি তার যে কি শাস্তি সেই শাস্তিও আল্লাহ সুহানা তাল্লাহ সুরা মুদাসির চুহাত্তর নম্বর সুরার বিয়াল্লিশ নম্বর আয়াতে বর্ণনা করেছেন তাহলে এইগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে যারা আমরা এখনও নামাজ থেকে গাফেল হয়ে রয়েছি তারা যদি আমরা এই নামাজটাকে গুরুত্ব দিই এবং নামাজ পড়তে গেলে যে আমাদের জন্য শর্ত হচ্ছে অজু করা এই অজু করলে আমরা যে পবিত্রতা অর্জনের একটা সুযোগ পাই সেই সুযোগকে আমরা এত হাতের মুঠোয় পেয়েছি বা আল্লা সুগানাহ তালার একটা নিয়ামত হিসেবে পেয়েছি এই পিউরিফিকেশান বা পবিত্রতা অবলম্বন করার একটা যে মাধ্যম এবং সেটা রিসার্চ বা গবেষণা করে দেখেছে যে মুসলমানরা যেভাবে এই নামাজের জন্য অজু করে প্রতিনিয়ত বার। এই পাঁচবার তো হচ্ছে কম্পালসারি ফরজ তাছাড়া আমাদের যে সুন্না আর অন্যান্য নফল নামাজ আছে সেই সমস্ত নামাজগুলো পড়লে আমরা প্রতিনিয়ত কত আমরা অজু করতে হয় তাহলে এই যে সিস্টেম বা পদ্ধতি আল্লাহ সুবান্না হওয়া তালা বর্ণনা করেছেন সেই ব্যাপারে এবার আমরা আলোচনায় আসব। যে এই অজু করার সিস্টেম বা পদ্ধতি আল্লাহ কলান মজিদের মধ্যে কিভাবে বর্ণনা করেছেন তারপরে পরে আমরা আসব যে এই অজুর যে বেনিফিট এবং তার যে রেজাল্ট বা ফল আমরা এই দুনিয়াতে পাই এবং তার ফলে আমাদের স্বাস্থ্য আমাদের শরীর যে সুস্থ তা ফিরে পায় বিভিন্ন রকমের অসুখ বিসুখ থেকে বেঁচে যায় আগে থেকেই প্রতিরোধ হয় সেটা আমরা আলোচনায় আসব। আল্লাহ সুফার না এই অজুর ব্যাপারে সুরা মায়দা সুরা নম্বর পাঁচ আয়ত নাম্বার ছয় এবং সুরা নিসা সুরা নাম্বার চার আয়ত নাম্বার তেতাল্লিশ এই দুটো আয়াতে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন এবং পবিত্রতা অবলম্বন করার জন্য আরও কতগুলো প্রেক্ষাপট আছে যে কোন সময় আমরা কিভাবে পবিত্রতা অবলম্বন করবো সেটাও বর্ণনা করা হয়েছে প্রথমে আমি আপনাদের সামনে করবো সুরা বলছেন কাহেন আরো লম্বা আয়াত আছে তাহলে আল্লা সুবান বলছেন হে ইমানদার তোমরা যখন নামাজের জন্য দন্ডাইবান হবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধুয়ে নাও এবং তোমাদের হাত ধোও পুনৈই পর্যন্ত এবং তোমাদের মাথা মশা করো এবং তোমাদের পা সেই গোড়ালি পর্যন্ত ধুয়ে নাও অর্থাৎ আল্লাহ সুবানহালা এই আয়তে এই অজুর যে সিস্টেম বা পদ্ধতি সেটা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন যে আমরা কিভাবে অজু করব হাত ধুয়ে মুখমণ্ডল মশা করে কান মশা করে মাথা মশা করে এই কুনোই পর্যন্ত হাত ধোয়া এবং পায়ের গোড়ালি পর্যন্ত যে পা ধোয়া এবার এই আয়াতের যদি আরও বিস্তারিত ব্যাখ্যা আমরা জানতে চাই তাহলে আমাদের রসুল্লা সাল্লি আসসালামের সেই হাদিসের মধ্যে আমাদের যেতে হবে তাহলে আমরা আরও বিস্তারিতভাবে সেই আয়াতের বর্ণনা জানতে পারবো তবে আমার যে বিষয় সেই পবিত্রতা অর্জন করলে যে আমরা সুস্বাস্থ্য পেতে পারব বা সুস্বাস্থ্য কামনা যে আমরা করি তার জন্য পবিত্রতা অবলম্বন করার যে একটা পথ বা পদ্ধতি আল্লাহ এই সুবাহ মাধ্যমে আমাদের দান করেছেন আল্লাহর প্রশংসা করে আমরা শেষ করতে পারি না। যে এই আমাদের জন্য বড় একটা নিয়ামত সেই আয়াতেই আল্লাহ সুবাহ পরবর্তী অংশে বলছেন যে যদি তোমরা অপবিত্র থাকো তাহলে তোমরা সঠিকভাবে পবিত্রতা অবলম্বন করো পবিত্রতার কথা আল্লাহ আল্লা সুবাহালা আরো আয়াতের পরবর্তী অংশে বলছেন যে যদি তোমরা রোগক্রান্ত অবস্থায় থাকো বা তোমরা যদি সফরে থাকো এবং তোমাদের মধ্যে যদি কেউ পেচ্ছাপায়খানা করে আসে ল্যাটরিন বাথরুম থেকে আসে এবং তোমাদের মধ্যে থেকে যদি কেউ নিজের স্ত্রীকে স্পর্শ করে অর্থাৎ সহবাস করে তারপরেও যদি তারা পানি বা জল না পায় তাহলে তারা তয়াম্মম করে নেবে অর্থাৎ তেয়াম্মম এটা ওজুর একটা বিকল্প পদ্ধতি আল্লাহ সুবাহ এই আয়ত্তের মাধ্যমে আমাদের শিক্ষা দিতে চাইছেন এই যে অজু যে জলে বা পানি দিয়ে আমরা অজু করি এবার আল্লাহ সুবান এই চারটা যে প্রেক্ষাপট এখানে বর্ণনা করছেন যে তোমরা যদি মধ্যে থাকো। থাকো বা তোমাদের মধ্যে থেকে কেউ ল্যাটরিন বাথরুম থেকে ফিরে আসে বা স্ত্রী সহবাস করে তাহলে এইগুলো করলে পানি দিয়ে অবশ্যই পবিত্রতা অবলম্বন করতে হবে নিজেকে পাক করতে হবে কিন্তু যদি আমরা পানি না পাই आल्ला शिक्षा दी तक तुम तुम्हारा मुखमंडल मशा करल्ला नियम जी जो एरक विपद अवस्थाए काटाई बामणरत अवस्था आज जलर संकट देखा दिए समय एरकित्र अवस्था जाए अपवित्र हो जाए তাহলে আল্লাহ সুবানহতালা কত সুন্দর পথ আমাদের জন্য দিচ্ছেন যে পবিত্র মাটি দ্বারা তাই করে দেবে তারপরে আল্লাহ সুবাহা সেই আয়াতের শেষের অংশে বলছেন যে আল্লাহ সুবানা তোমাদের জীবনকে সংকীর্ণতা করে দিতে চান না তিনি তোমাদের জীবনটাকে বোঝা করে দিতে চান না তিনি চান সবসময় তোমাদের জীবনের একটা স্বাভাবিক ছন্দ ফিরে আসুক তিনি চান সবসময় মধ্যপন্থায় জীবন যাপন করতে মানুষের প্রতি বোঝা চাপিয়ে দিতে আল্লাহ সুবানহতালা কোনো সময় চান না মানুষ কষ্টের জীবনযাপন করুক এটা আল্লাহ সুবাহালা কখনোই চান না বরং আল্লাহ সুবাহ চান যে তার অনুগ্রহ তার নিয়ামত তোমাদের কাছে পুরোপুরি পৌঁছে দিতে আয়তের শেষ অংশে বলা হচ্ছে যে আল্লাহ সুবাহ এই পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন সেই সুরা মায়দা পাঁচ নম্বর সুরার ছ নম্বর আয়তে বলা হচ্ছে যে আল্লাহ সুবাহতা অর্জনকারীকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ আল্লাহ অবলম্বন করার জন্য তেতাল্লিশেও বলা হয়েছে তবে শুরুটা একটু আলাদাভাবে করা হয়েছে তেতাল্লিশ নম্বর আয়তে আল্লাহ সুবাহ বলেন যে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সেই নামাজের কাছে দণ্ডায়মান হবে না নামাজের কাছেও যাবে না নামাজ পড়াতে দূরের কথা নামাজের কাছাকাছি যাবে না তিনটে নিষেধ বা তিনটে কারণের কথা বলা হয়েছে যে নামাজের কাছে যেতে নিষেধ করা হয়েছে তার মধ্যে একটা হচ্ছে নেশাগ্রস্ত অবস্থা আর একটা হচ্ছে অপবিত্র অবস্থা আর একটা হচ্ছে অজ্ঞান অবস্থায় মানুষের যখন জ্ঞান হোশ থাকে না তাহলে এই তিনটে অবস্থার সময় মানুষ নামাজের কাছে যেতে বা নামাজ পড়তে সঠিকভাবে পারে না বা নামাজ পড়তে নিষেধ করা হয়েছে অপবিত্র অবস্থায় নেশাগ্রস্ত অবস্থায় এবং অজ্ঞান অবস্থায় মানুষ যখন সুস্থ স্বাভাবিক অবস্থায় থাকে না অ মুসলিমরাও এই সমস্ত আয়াতগুলোর উপরে রিসার্চ করে গবেষণা করে এত সুন্দর সুন্দর তারা মন্তব্য করেন যে আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুফার রহমত আলার যে এত সুন্দর বিধান তিনি মানুষকে এমন পদ্ধতি বা এমন কৌশল এমন ইবাদতের শিক্ষা দিয়েছেন যে সেই ইবাদতের মাধ্যমে একদিকে যেমন আল্লাহ সুবাহ হাত তালাকে খুশি করার আল্লাহ সুবাহ রাজি করার একটা সুযোগ হবে জান্নাতে যাওয়ার একটা পথ বা রাস্তা আমাদের তৈরি হয়ে যাবে তার পাশাপাশি আমরা এই দুনিয়াতেও এই পবিত্রতার মাধ্যমে আমাদের স্বাস্থ্যের যে এত উপকার আমরা পাবো আল্লাহ সুবাহ হাত তালা এত সুন্দর বিধান আমাদের জন্য তৈরি করে দিয়েছেন जे दुटो आयतर प्रति जदिना चिंता भावना करी एक गभर भावे भावी ताहले देखते पा जो पवित्रतार्ध्यमे स्वास्थ्य कत उपकारिता लाभ करते तर पशापाशी आल्लाबानला रा राजी करार एक इबादत बंदगी दुनिया भी क्षेत्रे स्वास्थ्य उपकार पाई আমরা এই বিষয় আরও বিস্তারিত আলোচনা করব আল্লাহ সুবানাহ তাল্লা যেন আমাদেরকে এই সঠিকভাবে পবিত্রতা অবলম্বন করার তফিক দান করেন আমিন ওয়দানা আনহামদুলিল্লাহ রবীলিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তাদের শাসনের ডঙ্কা বেজেছে দুনিয়ার গলি গলি যেহেতু কোরআন ছিল তাদের সংবিধান তাই জগতে হয়েছিলেন তারা মহান মহিয়ান আমি মোহাম্মদ বদরুদ্দানি শাসন শিখতে দেশ গড়তে দেখুন খোলাফায়ের আশেদিন শুধু পিস টিভি বাংলায় কেন তাদেরকে ইসলামের খাঁটি প্রতিনিধি বলা যায় খোলাফায়ে রাশেদিন প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় আপনসম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে বিসটিভি বাংলায় প্রতিষ্ঠা প্রতিষ্ঠা मुस्लिम अबर्जन के इसलमर दीबीम बुनियादी नीति समूह देख মুসলিম জীবনের মূল ভিত্তি প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ডাক্তার জাকিরের আন্তরিক বার্তা বৃদ্ধাশ্রম্বর সতেরো তেইশ চব্বিশে উল্লেখ আছে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 স্থান নে ইসলামে পৃষ্ঠিবি বাংলা মানবতার সমাপ্ত